আলোচিত হবে পৃথিবীর আমরা শৈশব নিয়ে আগের পর্বে আলোচনা করেছি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 আল্লাহ সোহান রসুল্লা সাল্লা সাল্লামকে ফিতরাতের মাধ্যমে পথ দেখাতেন তার অজান্তেই তাকে দিয়ে হজের একটি আহকাম পালন করিয়ে নিয়েছেন যেটা তার গোচের লোকেরা করত না পালন, সকল নবীর পেশা নবীজ সাল্লা সাল্লামের প্রথম পেশা ছিল পালন। সহিবুখারির ইজারা অধ্যায়ের একটি হাদিস থেকে আমরা জানতে পারি রসুল বলেন আল্লাহ এমন কোন যিনি মেষ পালক ছিলেন না তার সাথীরা জিজ্ঞেস করেন আর আপনি তিনি বলেন হ্যাঁ আমিও মাঠে ভেড়া চরাতাম আর মক্কা লোকদের কাছ থেকে এই কাজের জন্য বিনিময় নিতাম দ্বিতীয় আরেকটি বর্ণনা আছে সেটি সহিবুখারির আম্বিয়াদের কাহিনী অধ্যায়ে ঘটনাটি ঘটেছিল একটি জিহাদের অভিযানে করেন আমরা আর আল্লাহ রসুল সাল্লাহ ছিলাম আর এক গাছের ফল সংগ্রহ করছিলাম রসুল কালো রঙের ফলগুলো বেছে নাও ওগুলোই সবচেয়ে ভালো সাহবিরা তখন জিজ্ঞেস করলেন আপনি কি মেহ চড়াতেন ইয়া রসুল্লাহ রসুল্লাহ সাল্লাম আলাইস্লাম তখন উত্তর দিলেন এমন কোনো নবী ছিলেন না যিনি মেহ চড়াননি প্রসঙ্গক্রমে জেনে রাখা ভালো যে এই আর গাছের মূল বা শিকড় দিয়েই তৈরি করা হয় কাবাসা এবং বাংলায় পিলু গাছ বলা হয় তৃতীয় আরেকটি হাদিস আছে সেই হাদিসে বলা হয়েছে, যখন হয়েছিল তখন তিনি ছিলেন রাখাল যখন দাউদকে পাঠানো হয়েছিল তখন তিনি ছিলেন রাখাল আর রসুল্লাহ ছিলেন আইজাদ উপত্যকার রাখাল এরপরে তিনি রসুল হয়েছেন বিস্ময়কর ব্যাপার হলো।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 তার জন্য মেশ পালকই দায়ী থাকবে তার দায়িত্বে থাকা অবস্থায় ভেরা যা কিছুই হোক তার দায় ভার মেষ পালকের কেন ঘটেছে কিভাবে ঘটেছে তা মুখ্য নয় একজন নেতার জন্য দায়িত্বশীলতা অতীব গুরুত্বপূর্ণ বিষয় নেতা তার দলের ব্যাপারে দায়িত্বশীল আল্লাহতালা নবীদেরকে উম্মতের নেতা হিসেবে প্রেরণ করেছেন তাই তারা উম্মার জন্য হিসাব দিতে বাধ্য থাকবেন এছাড়াও রসুল্লা সাল্লি সাল্লামের নবের আগেই তার মধ্যে আমরা দায়িত্ববোধের পরিচয় দেখতে পাই আমরা জানি মা ও দাদার মৃত্যুর পর রসুল্লাহ সাল্লা আলাইস্লামকে বাবার আদর দিয়ে বড় করেছেন তার চাচা আবু তালিব আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখনই স্বাবলম্বী হতে শুরু করলেন তখন থেকেই তিনি চাচার সংসারের ভার নিজের কাঁধে নেয়া শুরু করেন চাচা আবু তালিবের সন্তান আলী বিন আবুতালিবকে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম নিজ ঘরে বড় করেছেন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 সে তাদেরকে কথা বলতে পারবে না যে আমার দেরি হয়ে যাচ্ছে তোমরা তাড়াতাড়ি করো ভেড়ারা তাদের মর্জি অনুযায়ী ঢিলেমি করবে মেষপালকেরা সাধারণত সকালে বের হয় আর ফেরে সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যাবার সময় আল্লাহালা সকল নবীকে মেষপালকের দায়িত্ব দিয়ে গড়ে তুলেছেন যেন তাদের মধ্যে ধৈর্যের অনুশীলন গড়ে ওঠে যেন তারা উন্মতের ব্যাপারে ধৈর্য ধারণ করতে পারেন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 একবার মদিনায় রাতে হঠাৎ হইচই শুরু হয় হৈচই শুনে কিছু সাহাবা অস্ত্র নিয়ে ঘোড়া চালিয়ে সব এগে সেখানে শব্দের উৎসের দিকে ছুটে যান তারা সেখানে পৌঁছে আশ্চর্য হয়ে দেখলেন যে রসুল্লাহাম ইতিমধ্যেই সেখান থেকে ফিরছেন আর তাদেরকে বলছেন সবকিছু ঠিক আছে সাহাবিগণ খুব তাড়াহুড়ো করে সেখানে গিয়েছিলেন কিন্তু রসুলুল্লা সাল্লাম তাদেরও আগে সেখানে পৌঁছে গিয়ে খোঁজ খবর করে ফেলেছেন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 হতে পারে ভেড়াদের রক্ষা করার জন্য মেষ পালক তাদেরই কাউকে লাঠি দিয়ে আঘাত করল তবে এখানে আঘাত করা উদ্দেশ্য নয় বরং তাদের জন্যই এই আঘাতটা দরকার, তাদেরই আল্লাহ নবীগণ উঠে দাঁড়ান আর মানুষকে কঠিনভাবে সতর্ক করেন তার অর্থ এই নয় যে তারা খুব রুড় কিংবা আবেগ বর্জিত বরং প্রকৃতপক্ষে তারা উম্মার ব্যাপারে অত্যন্ত যত্নবান রসুল্ল সাল্লাহ আল্লাম একদিন মসজিদের মিম্বার দাঁড়িয়ে বললেন আমি তোমাদেরকে জাহান নামের আগুন থেকে সতর্ক করছি আমি তোমাদেরকে জাহান নামের আগুন থেকে সতর্ক করছি আমি তোমাদেরকে জাহান নামের আগুন থেকে সতর্ক করছি হাদিসের বর্ণনাকারী বলেন নবীজির কণ্ঠস্বর তীব্র থেকে তীব্রতর হচ্ছিল বাজারের লোকেরা পর্যন্ত মসজিদ থেকে রাসুল্লাহ সাল্লাই এর কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল পাঁচ নাম্বার পয়েন্ট সাধারণ জীবনযাপন মেষপালকদের জীবন সহজ সরল সাদা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 মেষ পালনের অভ্যাস মানুষকে বিভিন্ন পরিবেশে মানিয়ে নিতে শেখায় রৌদ্রতপ্ত গরম মুসুলধারে বৃষ্টি ঝড় হাওয়া জমে যাওয়া ঠান্ডাতেও মেষ প্রথমে তার পশুপালকে রক্ষা করতে হয় এবং সব শেষে নিজেকে সামলাতে হয় রসুল্লা সাল্লু আলাইকে অনেক ভ্রমণ করতে হতো দাওয়াত এবং জিহাদের জন্য বিভিন্ন রকম আবহাওয়ার সম্মুখীন হতে হয়েছে সাত নম্বর পয়েন্ট আল্লাহর সৃষ্টির কাছাকাছি থাকা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 আল্লাহ সৃষ্টির দিকে তাকানোর মতো করে তাকালেই আল্লাহর গুণ সম্পর্কে জানা যায় একজন নবী এভাবেই আল্লাহর সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করতেন আট নম্বর পয়েন্ট মেষ পালনের পেশা একটি রুক্ষ ধরনের পেশা সারাটা দিন ঘরের বাইরে থেকে সন্ধ্যাবেলা ক্লান্ত হয়ে ঘরে ফেরা রসুল্লাহ সাল্লাইসাল্লামের জন্ম অভিজাত বংশে হয়েছিল সত্যি কিন্তু তিনি ধনী ঘরের দুলাল ছিলেন না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 একদল ভেড়াকে সারাদিন দেখাশোনা করার কাজটা সুটের বুটের কোনো কর্পোরেট জব নয় বরং এটা মাটি আর কাদার মাঝে কাজ এই কাজ করতে গিয়ে শরীরে ধুলা লাগে ময়লা লাগে আর এই ধরনের কাজ মানুষের অন্তর থেকে অহংকার আর অধ্যত্ত্বকে দূরীভূত করে তার মধ্যে নম্রতার জন্ম দেয় আর মানুষের প্রকৃত দুর্বল অবস্থানকে অনুভব করার সুযোগ দেয় নবীরা মেষপালক হবার মাধ্যমেই এমন দরকারি সব শিক্ষা গ্রহণ করেছিলেন উঠ গরু বা ছাগল নয় তারা ছিলেন মেষমালক উঠ বা গরু তুলনায় ভেড়া অনেক বেশি দুর্বল সহজেই শিকারের ফাঁদে পড়ে তাদের জন্য প্রয়োজন অত্যাধিক যত্ন ও সুরক্ষা শয়তানের ব্যাপারে মানুষ এই ভেড়াগুলোর মতোই দুর্বল শয়তান মানুষকে অতি সহজেই প্রলুব্ধ করতে পারে আক্রমণ করতে পারে রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন শতান হতে সাবধান করতে চাইতেন তিনি তার নিজের অভিজ্ঞতা থেকে বলতেন তোমরা দলবদ্ধভাবে থাকো কারণ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 এমনি করে মেষ পালকরাও খুব সদয় ও দয়ালু হবার শিক্ষা পায় আল্লাহালা নবীদেরকে মেষ পালনের অনুশীলন করান যেন তারা তাদের অনুসারীদের প্রতি সহানুভূতিশীল হতে পারেন মেষ বা ভেরার ক্ষেত্রে যেমন উটের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা উট খুবই উদ্ধত একটা প্রাণী উটের প্রতি নরম হলেই সে সরলতার সুযোগ পাবে উঠকে তাই খুব কঠোরভাবে শাসন করতে হয় এ কারণে উঠ রুড়ো আর আর কর্কসভাবের হয়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 মুসলিমদের তাদের কাজে ধরন সম্পর্কে সচেতন হতে হবে মাথায় রাখতে হবে যে তাদের পেশা ও কাজ তাদেরকে প্রভাবিত করতে পারে এই মেষ পালনকে পেশা হিসেবে নির্বাচন করার হিকমা নিয়ে আলিমদের বক্তব্য আছে যেমন ইবনে হাজার আল আসকালানী ছিলেন সালাফা সালিহিনের সময়কার একজন প্রসিদ্ধ আলেম তিনি তার হাদিসের ব্যাখ্যা নিয়ে লেখা বই ফাথুল বারীতে উল্লেখ করেন নবুয়তের পূর্বে নবীদের মেষ হিসেবে কর্মরত থাকার পেছনে হিকমা হলো।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 महान आल्लाजर परम प्रज्ञाबी प्रशिक्षण दिए समय लेखक मोहम्मद एक मंत्र करें दिन इदर्श श्रेष्ठत लाभ करिद निर्भीक मेधावी मानुष न्यायपरण दुश्चरित्र मानस इसलम धारण करते मुसलिम ए खुबी जरूरी तुष्ह स्वभाजा सत् गुण के निजे मध्य धारण कर चेष्टा कर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 ইসলামের জন্য কষ্ট শিকারের ইচ্ছেটুকু নষ্ট হয়ে যায় মুহম্মদ আব্দুহ ওপরের মন্তব্যটি করেন রসুল্লাহ সাল্লা স্লামের পেশা হিসেবে মেষ পালন বেছে নেয়া এবং প্রাথমিক জীবনে তার মরভুমিতে বেড়ে ওঠা নিয়ে এই কাজগুলোর ফলে রসুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লামের মধ্যে কষ্ট ও ত্যাগ শিকারের অভ্যাস গড়ে ওঠে নবুয়ের মিশনের জন্য তাকে উপযুক্ত করে তোলে মোহাম্মদ আব্দুহ কথাগুলো বলার সময় अमर रदे उदाहरण अवतारणा करमर जो खलिफा सर जिन कर मुठा तक स्पर्श करूब सहज सर जीवन जापन कर मुस्लिम करा आराम आएसर जीवन अभ्यस्त ना रुक्ष और कठोर जीवन साजेद मानिए नए इसलम एम बार्ता जा मे चलते ग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 সভায় চুক্তি হলো যে তারা সকলে একত্রিত হয়ে মজলুমদের অধিকার রক্ষার ব্যাপারে সোচ্চার হবে এই ঘটনা নবুয়তের আগেই ঘটেছিল আর চুক্তিটাও মুশরিকদের মধ্যকার একটি চুক্তি রসুল সাল্লাস্লাম বলেন আবদুল্লা ইবনে জাদানের বাড়িতে যে চুক্তি সম্পাদিত হল আমি এক পাল ভালো পশুর বিনিময় হলেও সেই চুক্তিতে থাকার সুযোগ হাতছাড়া করতাম না আর যদি ইসলামের পরে এমন ঘটনা ঘটত তখনও আমি বিষয়টিকে স্বাগত জানাতাম অর্থাৎ যদি ইসলামে আসার পরে এমন কোন চুক্তি করা সুযোগ আসতো রাসুল্ল সাল্লু আলাই সেই চুক্তিতে সানন্দে অংশ নিতেন এমনকি যদি এই ধরনের চুক্তি কাফেরদের মধ্যে সংগঠিত হয় তবুও এখানে একটি খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আছে তা হল মুসলিমরা সর্বদা ন্যায়ের পক্ষে দাঁড়াবে চাই সেই ন্যায় একজন মুসলিমের পক্ষে হোক বা অমুসলিমের পক্ষে ধর্ম এই নির্বিশেষে মুসলিমরা হকের পক্ষে নিপীড়িত মানুষের পক্ষে মজলুমের পক্ষাবলম্বন করবে রসুলের ইন্তকালের অনেক বছর পরে একটি ঘটনার সূত্র ধরে আবার নামটি চলে আসে ঘটনাটা ঘটেছিল হুসাইন বিন আলী আবু তালিবাহ আনহু এবং আল ওয়ালিদ ইবনে উকবা ইবেন আবি সুফিয়ানের মধ্যে ওয়ালিদ ছিল মদিনার গভর্নর সে তার ক্ষমতার জোরে অন্যায়ভাবে ভাবে হুসাইনের কিছু সম্পত্তি দখল করে নেয় হুসাইন রাজিউল্লা আনহু ওয়ালিদের কাছে গিয়ে বললেন শোনো হয় তুমি আমার প্রাপ্য আমাকে ফেরত দেবে নয়তো আমি মসজিদের দিকে গিয়ে হিলফুল ফুজুলের ঘোষণা দেব লোকদেরকে আমি হিলফুল ফুদুলের কথা স্মরণ করিয়ে দেব আবদুল্লা ইবনে জুবাইয়ের বিন আওয়াম রদিয়াল্লাহ আনহু সে সময় ওয়ালিদের সাথেই ছিলেন হুসাইনের মুখে হিলফুল ফুদুলের কথা শুনে তিনি বলে উঠলেন তবে আমিও আল্লাহর শপথ করে বলছি যদি হুসাইন হিলফুল ফুদুলের ডাক দেয় আমি আমার তরবারি উন্মুক্ত করব এবং তার পক্ষ নেব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 तरा सुचार और न्याय उठे दाड़े अल्लाह तला भल कहिता के एक मुस्लिम निर्धारण कर সৎকর্ম ও তাকুয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা করো মন্দ ও সীমা লঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো আর আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা দুই যে কোনো মুসলিম দলের জন্য হিলফুল ফুতুল বা এ ধরনের কোন চুক্তিতে অংশগ্রহণ বৈধ কেননা এই সকল চুক্তির আসল উদ্দেশ্যই হল জুলুমের অপসারণ যা পালনের মাধ্যমে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 তারা তাদের সরকার দ্বারা সংঘটিত অন্যায় ও অত্যাচারের বিরোধী এই ধরনের কোনো ব্যক্তি বা দলের সাথে মুসলিমরা ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্যে এক হয়ে কাজ করতে পারে তবে এর সাথে কিছু শর্ত জড়িত আছে তা হলো এই ঐক্য ইসলাম ও মুসলিমদের স্বার্থে হতে হবে নিজেদের আকিদা ও নৈতিকতা ধ্বংস ডেকে আনে এমন ঐক্য মুসলিমরা বিশ্বাসী নয় নিজেদের আইডেন্টি বা মুসলিম পরিচয় বিলীন হয়ে যাবে এমন ঐক্য মুসলিমরা জড়াতে পারবে না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 এই পাপকে সমাজের স্বাভাবিক ও গ্রহণযোগ্য হিসেবে স্বীকৃতি দেওয়া আর নিঃসন্দেহে ইসলাম কাউকে এই অধিকার দেয় না কোনো কাজকে বৈধতা দেওয়ার অধিকার কেবল আল্লাহ আল্লা সুবানার আমরা কেবল সেই সব অধিকারের জন্য আন্দোলন করতে পারি যেগুলোর বৈধতা আল্লাহর কিতাব ও রসৌল সাল্লা আলাইস্লামের শূন্যর মাঝে আছে সমকামিতা একটা জঘন্য গুনা মুসলিমরা কখনো চাইবে না মুসলিমদের মাঝে এই গুণা ছড়িয়ে থাক এমনকি অমুসলিমদের মধ্যেও এই গুনার প্রসার লাভ করুক मुसलिमरा एम कि समर्थन करते बैधता नहीं मुस्लिम जरा दिन सम्पर्क ज्ञान ही फादे पा दीजे नैतिकता और विश्वास कम्प्रोमाइज कर लक्ष्य कर विश्वास बेपारे लिबारे सेकुलर को दीना तर बला है बहुविवाह मुस्लिम अधिकार धिकार आदायर मुस्लिम पक्ष नहीं आंदोलन करो लिबारे से नीति से मडरेट मुसलिम तरह आग बाड़िए निजेद नीति छाड़ दीछे इसलम के काटछाट कर पापर क्या छाई दिए निजेद मुसलिम परचय निजे कल चतुर्थ शिक्षा एक जो मुस्लिम उचित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 পরবর্তী পর্বে আমরা রসুল্লাহ বিয়ে ও পারিবারিক জীবন নিয়ে আলাদাভাবে আলোচনা করব রসুল সাল্লু আলাই নব প্রাপ্তির আগে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল একবার আল কাবা বন্যা অবদিত হয় আল কাবার অবস্থান একটি নিচু উপত্যকায় পর্বতরাজির মাঝে বন্যার ফলে আল কাবার কাঠামোতে ফাটল ধরে তাই কোরাইশগণ কাবাকে পুনর্নিমাণ করার প্রয়োজন অনুভব করে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 এবং স্মরণ করো যখন ইব্রাহিম আলাহাল্লাম ও ইসমাইল আল্লাহ কাবার ভিত্তি উত্তোলন করেছিলেন তখন তারা বলেছিল হে আমাদের রব আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন নিশ্চয়ই আপনি মহাশ্রবণকারী মহাজ্ঞানী সুরাবাকারা আয়াত একশো তারা বলেন যে ইব্রাহিম আলাহাল কাবা ঘর গোড়া থেকে নির্মাণ করেননি তিনি যা করেছিলেন তা হল ভিত্তি উত্তোলন অর্থাৎ সেখানে ইতিমধ্যে উত্তোলন করার মতো কিছু ছিল তাই তারা বলেন যে নবী আদম আলাহিস্লামের সময়ই আল কাবার ভিত্তি স্থাপিত হয়েছিল কিন্তু প্রচলিত বিশ্বাস এটাই যে ইব্রাহিম আলাহাল্লাম আল কাবা নির্মাণ করেছেন तब जे नबी सर्वप्रथम ना क्यों अल काश नहींदर्शन करा जाएसाला जन पुन पृथिवीर बुके प्रत्यवर्तन करज कर सूतरा आदम अलाम अथवा इब्राहिम आलामान कर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 বৃত্তি বহুল প্রচলিত ব্যবসা হওয়া সত্ত্বেও তারা সুদ অথবা পতিতাবৃত্তি থেকে অর্থ ব্যবহার করবে না বলে মনস্থ করে। মানুষ সেই সময় থেকে যে এভাবে অর্জিত অর্থে কোন অথচ তারপরেও তারা অর্থ খাতিরে তাদের কৃতদাস মেয়েদেরকে দিয়ে পতিতাবৃত্তি সহ আরো বিভিন্ন রকম কাজ করাত অর্থের সংকলন না হওয়ার কারণে তারা কারটি দিক কমিয়ে আনতে বাধ্য হয়েছিল অর্থ বাঁচানোর জন্য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 करब ना शुद्ध कारण क्राइस मात्र मुसलिम हो तरफ भंगुर इमान दुर्बल पुनर्निर्माण कर आघात करते कथार एक, एक गुरुत्वपूर्ण शिक्षा आलो इम दाय उचित समसामयिक मानुष्टर मानसिकता के विवेचन रखा रसुल्लासल्लम कारण करते आग्रह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 রসুল্লা সাল্লাহ আলাইস্লামই হাজরে আসওয়াতকে তার নির্ধারিত জায়গায় স্থাপন করলেন এভাবে দ্বিতীয়বারের মতো কাবা নির্মিত হয় রসুল্লাহ সাল্লা আলাইস্লাম বলেছিলেন যে যদি কোরআসা সেই সময় নমুসলিম না হতো তাহলে তিনি অবশ্যই আল কাবাকে ইব্রাহিম আলাহাল্লামের দেয়া ভিত্তির উপর পুনর্নির্মাণ করতেন এর বেশ কয়েক বছর পর আবদুল্লাহ বিন জুবাই রাদ আনহু মক্কার আমির পদে আসীন হন আইসা রাদিল্লা আনহু তার খালা হওয়ার সুবাদে তিনি এই হাদিস সম্পর্কে জানতেন আব্দুল্লা বিন জুবাইরের মা আসমা বিনতে আবিবাকর ছিলেন আয়সার বোন আবদুল্লা বিন জুবাইর আল কাবাকে তার মূল ভিত্তির উপর পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত নেন কারণ তৎকালীন মুসলিমগণ পূর্বে ন্যায় আর নওমুসলিম ছিলেন না তারা ততদিনে পরিণত হয়েছেন আবদুল্লা বিন জুবাইর তখন কাবাকে পুনর্নির্মাণ করতে চেয়েছিলেন কারণ বনুমাইয়ের সাথে যুদ্ধে কাবায় একবার আগুন ধরে যায় আল হাজ্জাজ বিন ইউসুফ আস সাকাফি মক্কা অবরোধ করেছিল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 তার পূর্ব ও পশ্চিম পাশে একটি করে দরজা নির্মাণ করেন এবং হিজরের দিকে কাবাকে প্রসারিত করেন সুতরাং তৃতীয়বারের মতো কাবা পুনর্নির্মিত হয় আব্দুল্লাহ বিন আজবাইর সেই যুদ্ধে পরাজিত ও নিহত হন আল হাজাজ বিন ইউসুফ মক্কা দখল করে তৎকালীন খলিফা আব্দুল মালিক ইবেন মারোয়ান রাসুল্ল সাল্লু আল্লাহ সেই হারিস সম্পর্কে অবগত ছিলেন না তাই তিনি কাবাকে আবার আবদুল্লাহ জুবাইয়ের আগে যেভাবে কুরাইস নির্মাণ করেছিল সেভাবে করার হুকুম জারি করেন বনুমাইয়ার খিলাফার পর বনু আব্বাস খিলাফত লাভ করে তারাই ছিল খলিফার রাজ পরিবার বনু আব্বাসের একজন খলিফা কাবাকে তার মূল ভিত্ত পুনর্নির্মাণের কথা ভেবেছিলেন তিনি মালিকের সাথে এই ব্যাপারে করেন। মালিক খলিফাকে বলেন আমরা কাবাকে রাজা রাজরাদের হাতের পুতুলের মতো ক্ষণে ক্ষণে আকৃতি পরিবর্তনের পক্ষপাতি নই যদিও এটিকে হজরত ইব্রাহিমের দেয়া ভিত্তির উপর পুনর্নির্মাণের কথা ও পরিকল্পনা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 ফেসবুক পেজ ডবু ডেসবুক ডট কম স্ল্যাশ রেইন মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডব্লিউ ডবল ইউটিউব ডট www.youtube.com স্ল্যাশ raindropsmedia.org 201